আমার যুগ অর্থাৎ যুগ এটি হচ্ছে সবচাইতে উত্তম যুগ স্বর্ণ যুগ তুমিন ওই লোকদের যুগ যারা তাদের পর রয়েছে মানে তারপর রয়েছে কালা ইমরান বলছেন আমি জানি না সন্দেহ করনি তিনবার না দুইবার বললেন তুমা এখনো বাদাহ কৌমন অতঃপর তাদের পরে মানে তাবা তাবের পরে এমন এক জাতি আসবে ইয়া সাধন যারা সাক্ষত দিলে সাধন অথচ তাদের কাছ থেকে সাক্ষত সাক্ষী তলব করা হবে না মানে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এত মিথ্যা বলতে তারা আগ্রহী এবং যে সাক্ষী বলে দুইজনের একটু সাক্ষী দেখেছেন তো আপনি সাক্ষী দেন তো জিজ্ঞাসা করার প্রয়োজন নেই আগে থেকে আমি সাক্ষী দেবো অত টাকা দিবে তুমি বা এই তো আমার আত্মীয়র ব্যাপার একদিকে আত্মীয় আরেকদিকে আত্মীয় না সে অন্য লোক সুতরাং আত্মীয় পক্ষ থেকে আমি দেখেছি না ওর অন্যায় সব সম্পূর্ণ অন্যায় তার অন্যায় বন্ধু দেশ খুব বেশি এখানে তো তাদের মধ্যে দল হ্যাঁ লড়াই হ্যাঁ যে হ্যাঁ অন্যদের সাথে লাগলে আবার হ্যাঁ এটা হচ্ছে এই এই লোকদের দিকে ইঙ্গিত করেছেন যে এমন একটা যুগ আসবে লোক জন্মাতে শুরু হবে যে সাক্ষীর জন্য টাকা হয় আগে থেকে সাক্ষী ঠিক আছে দেখি আপনার পক্ষ থেকে আমি বলব আরবি হলে আরবির পক্ষ থেকে শুরু করে দিল হ্যাঁ পাকিস্তান হলে পাকিস্তানের পক্ষ থেকে শুরু করে দিল এই যে জাতীয়তা সাক্ষী দিতে আগ্রহী ধন দৌলত টাকা পয়সা তার আমানতের ক্ষেত্রে কথাবার্তা আমানতের ক্ষেত্রে হয়তো কোনো কথা আপনাকে বিশ্বাস করে বলেই ফেলেছে যে কথাটি আপনি যদি লিক আউট করেন বলে দেন তো তার ক্ষতি হবে সম্পর্কের অবনতি ঘটবে চাই না হয়তো বলে ফেলেছে অথবা তার পারিবারিক ব্যাপার ছিল আপনাকে ক্লোজ বন্ধু মনে করে তার পারিবারিক ব্যাপার বাবার ব্যাপার হোক মায়ের ব্যাপার হোক অনেক এইরকম হয় ভাইয়ের ব্যাপার হোক পারিবারিক সমস্যা অনেক সময় আছে যেগুলি বললে একটু মান সম্মানের ব্যাপার আছে হয়তো আপনাকে বলেছে আপনাকে ঘনিষ্ঠ মানুষ মনে করে আপনার একটু হয়তো মনোমালিন্যতা হচ্ছেই হ্যাঁ এই বড় বড় কথাবার্তা বলে ওর ভাইয়ের সাথেও ওর মিল হ্যাঁ ওর মায়ের সাথেও সম্পর্ক ভালো নেই ওর বাবার সাথে সম্পর্ক ভালো নেই বিয়ে করেছে এরকম করে খেয়ানত এগুলো কথার খেয়ানত টাকা পয়সার তো কথা খেয়ানত এগুলো অপরাধ আমানত যার আমানত আমানত হোক অথবা কথাবার্তা আমানত হোক আমানত খেয়াল রাখতে হবে আর সবচেয়ে বড় আমানত হচ্ছে আল্লাহ যে আমানত আমাদেরকে দিয়েছেন ইসলাম তার হেফাজত করেছে জামান তো এখন খেয়ানত করবে যারা দিন মোতাবিক ইসলাম মোতাবেক চলে না তারাও খায়েন সাধারণত এমনি আমানত যখন বলা হয় তখন বান্দার হকের ক্ষেত্রে মানুষ বুঝে থাকে জিফ মানবে কিন্তু মান্যত পুরা করবে না তখন তখন মান্ন মেনে নিবে আল্লাহ এতটা ফ্যান দিতে চেয়েছি অনেক টাকা খরচ পড়ে যাবে না রেখে দিল চেপে রেখে দিল আর তার মানুষ সে ছাড়া আল্লাহ ছাড়া কেউ যাবে না এরকম অনেকেই করে কৃপণতা চলে আসে টাকা পয়সা হওয়ার णी कर लोक दौलत प्राचुरू बस बेड़े जाए तो शुद्ध केंद्र कर দেখো আয়ুষ আরাম কষ্ট নেই এবার বন্দেগী নেই হ্যাঁ কর্ম নেই বসা পয়সা খায় কেউ কাপালা খেতে চাই মোটা হবে না আর কাজকর্ম কি প্রত্যেকটি আরে আজকাল আমাদের দেশে প্রত্যেকটি ছেল আর মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখছে যেদিন ছেলে জেনে গেল বিশ টাকা করে দিল অনেক লোক করছে যা খবর পেলাম বিশ টাকা আঠারো বছর বয়সে মেয়ের বিয়ে দিতে হবে ওর টাকা দিয়ে দেব হ্যাঁ ছেলেকে পড়াবো সুদের টাকা দিয়ে পড়াবে বিশ হাজার টাকা জন্মেছে মেহনত করতে হচ্ছে না চিন্তা করতে হচ্ছে না ও আসতে তো ব্যাংক থেকে টাকা উঠবে এত টাকা পলিসি বিভিন্ন রকমের পলিসি হারুফিমান বিশ্বাসনের ভবিষ্যৎ বাণীর বাস্তবায়ন হয়েছে এত মোটা মুসলমান জাতি এত মোটা ছিল না যত মোটা হইতে শুরু হয়েছে আজকাল দ্বিতীয় হাদিস আন আবদুল্লাহ রাজি আল্লাহ বলেছিল আবদুল্লাহ যখন বলা তখন কাকে উদ্দেশ্য করা হয় শুধু আব্দুল্লাহ আব্দুল্লা আবদুল্লাহ রাজি আল্লাহ আনুহ আনী সালামাকাল শুধু রাজি আল্লাহ আনহো বলেন তার মানে বুঝা গেল যে আবদুল্লাহ আব্বা মসউদ মুসলমান আমার যুগের লোকেরা প্রথম সাহাবাহা সুম্মী লোম অতঃপর তাদের পরে যে লোকেরা আসবেন ওই লোকেরা যারা তাদের পরে আসবে মানে তাবা তাবেন তারপরে এক শ্রেণীর লোকেরা আসবে কমন তসবে তাদের কসমের আগেই তাদের সাক্ষী বেরিয়ে যাবে কারণ কোন কেসের ক্ষেত্রে কোন মামলা বা কেস যদি থাকে মোকদ্দমা থাকে তাহলে কি হয় হয় সাক্ষী পেশ করতে হয় আর না হয় শপথ করতে হয় তো এত তারা এই ক্ষেত্রে মানে মিথ্যা কে পরবাই করবে না যে আগে মিথ্যা সাক্ষী দেবে না আগে মিথ্যা কসম আজকাল একসেন লোকেরা কথাই কথাই টাকা পাওয়া যাবে এটাই দেখা বা নিজের নিজের লক্ষী না তার ফেব্রে কিছু কিচ্ছু জানে না সাক্ষী তৈরি আজকাল উকিল গুলো এই জন্য এই জন্য পাশ করা হচ্ছে ওকালতি পাশ করা মানে এই আর মানব রচিত বিধান যেতে শুনেছে কোরআন সন্ন্যার বিধান থাকলে কারো কে সেটা পৌঁছাতে পারছে না ওকালতি এতদিন পর্যন্ত করা যেতে পারে যে এ নিজে যেতে পারছে না হয়তো লক্ষিমূর্খ মানুষ ভাষা বোঝে না সুতরাং ওকেল গিয়ে তার কাগজপত্র ডকুমেন্টস পেশ করলো এতটুকু ঠিক আছে কিন্তু দেখো তাকে শিখিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া হচ্ছে হারাম পেশা মানুলোচিত বিধানের ফায়সালা জজেরা করছে আর সেখানে অ্যাডভোকেট নয় কে ছয় ছয় কে নয় এ হচ্ছে অবস্থা চলেন शपथ करचित आईने गए मिथ्या कुरानी शपथ खुले नील हादिस हमारे আমি হাব আর শুনেছি হাবান হয়েছিলেন এবং খুব নির্যাতিত হয়েছিলেন কি বাত লোহা দিয়ে দাগ দেওয়া হয়েছিল প্রাচীন যুগে লোহা দিয়ে দাগ দিয়ে চিকিৎসা করা হতো বিভিন্ন রোগের ক্ষেত্রে লোহা দিয়ে দাগ দিয়ে চিকিৎসা করা হতো आजकल लोहार दागना दिए एक उन्नत हो मेडिकल शकमे लोहा शरि विभिन्न स्थान चिकित्सारेट दी थे असुस्थतार कारण अकाल लाउलाल्ला हाना आना बिलम एक कथा कारण नबीसलम करते दुआ, ना अल्ला का दुआ करता अल्ला करा क्या मत चाहते निषेध कर नया आहदम मत तुम क्यों जानो मत आकांक्षा ना करान मरण मरण আমাদের মহিলারা বিশেষ করে স্বামীর পক্ষ থেকে কষ্ট হলে ছেলে মেয়েদের পক্ষ থেকে কষ্ট হলে আল্লাহ আল্লাহ যদি করতেই হয় তাহলে মরণের দোয়া করা যাবে না কি দোয়া করা যাবে একটি দোয়া আছে আল্লাহ আহ মান আতিল হায়াতলি অথবা এজা কানা লি হে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো জীবন্ত রাখো মা কান আতিল হায়াত যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণ কর অত অফসানি আমাকে অফাত দান করো এজা কান আতি অফাত যখন আমার জন্য মরে যাওয়া কল্যাণ করা হবে আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার যথেষ্ট হয়ে গেছে আর নেমল হয়ে গেছে এই অবস্থায় এখন ভালো অবস্থায় আছি আল্লাহ এই সময় মরণ হয়ে গেলে ভালো আল্লাহ এখন আমার জন্য মত করো এইভাবে ইনডাইরেক্ট দু যেতে পারে আল্লাহ আর বরদাস্ত হচ্ছে না অত অফি এজা কান যদি আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ না করতেন আন্না দোয়া বিমের দোয়া করতে লাদা অত বেলম তাহলে মরণ জন্য আল্লাহ রসুল দোয়া করতাম ইন্না তারপরে হাদিফ বলছেন যে नजीकाम कमातेमातेमान कमाते दुनिया प्रभावित होनी तर इमान प्रभावित है प्रभावित है दुनिया कारण तरफ ठीक है कि आस नहीं दुनिया कर मीना दुनिया चले गु आज कल धम सम्प्रद प्राचुर अल्लाह जिहमेंद हासिल कर सूख हासिल करा तुखिल कराईमान व्यतिक्रम घटे মনে হচ্ছে যে মাটিতে না গেলে আর শান্তি পাওয়া যাবে ইন আর জায়গা পাচ্ছি না হাব্বাবি আল্লাহ তালানোর কাছে আমি আসলাম ওয়াইবিনী হায়াত আল্লাহ তিনি তার ঘরের দেওয়াল তৈরি করছিলেন ঘরের দেওয়াল অথবা সেই যুগে বাগানের দেওয়াল তৈরি করতো প্রাচীর তৈরি করতো তো দেওয়াল তৈরি করছিলেন ফাঁকা ইন্না আসাও সে দেওয়াল কি ছিল মাটির দেওয়াল মাটির দুনিয়া তাদের কোনো কিছুতে ঘাটতি করাতে পারেন কমাতে পারেন তাদের ইমান তাদের আমাদের তাদের পরেশ গাড়ি কম করতে পারেনি ও ইন্না আসাবান কিন্তু তাদের পরে আমরা অনেক কিছুই হাসিল করেছি দুনিয়া লালদুল্লহমাউদ্দান ইত্তুরাম আর এসব ধন সম্পদের জন্য আর কোন জায়গা পাচ্ছি না ধন সম্পদের লোভা তাতে মেচে যাওয়া এর জন্য মাটি ছাড়া আর কোন স্থান পাচ্ছি না লালহমাউদান তার কোন জায়গা পাচ্ছি না ইল্লা ইত্তুরাব মাটি ছাড়া নাই শতি আমি বলছেন খাবাব রাজি আল্লাহ হাজারনা মারফুল ইহিসাম এতটুকু বলেছেন এখানে আছে কিনা আপনাদের আমি বা আমরা এর দ্বারা দেখাতে চাইলেন যে খাব ছিলেন মহাজের এবং মক্কা থেকে তিনি মদিনা হিজরত করেছিলেন মহাজের সাহাবি তিনিও দেখছেন যে এই পরিবর্তন দেখা যাচ্ছে তার মানে এই নয় যে আজকালকার যুগের সাথে বা তাবেহিনের যুগের সাথে বা তাবা তাবে যুগের সাথে তুলনা করবেন তার নয় এক একটু যে পার্থক্য দেখতে পাচ্ছেন যে আবু দেখে দেখেছি যেমন কে দেখছি দেখেছি আলীকে দেখেছি আর মাভিয়া যুগে আল্লাহিনা যেমন দেখেছি ষাট হিগ্রি তারপরে রজিদের যুগে যখন খেলাফতে যুগ তখন লোকদের আরো একটু পরিবর্তন দেখা যাচ্ছে তারপরে আশি নব্বই হিজরিতে একশো হিজড়ি তখনও সাহাবাহ দু রয়েছেন তখন আর এইরকম অবস্থা দেখছি আরো পরিবর্তন দেখা যাচ্ছে আয়সা রাজিয়া আল্লাহ तेकाल पंचाश्स इंतकाल आठान्न तो बेवर्ती महिला अवस्था देख ल घर बारे बेपर्दा जिन एक व्यतिक्रम नबी सामाना नबी सल्लाम सब महिला देखते हैं मस्जिद हास निषेध कर तरह एक व्यक्तिगत मत चले क्योंकि देखते तरह ईमान कैम्थक्य अनुभव कर मुहान बानी के नात इन्ना ये शकुल। शूती वादा जीवन तुम प्रतारित ना कर प्रतारणा क्षेत्र जान प्रतारणा ना करते शयतान के सब समय शत्रु बोले गण्य करतान तरह से জাহান্ন জাহান্ন অন্তর্ভুক্ত হয়ে যায় মুজাহিদ ছিলেন তিনি বলছেন গারুর ধোকাবাদ প্রতারণাকারী যাতে করে তোমাদের আল্লাহর ক্ষেত্রে না করতে পারে এই আল হচ্ছে শেতান শেতান যাতে তোমাদেরকে ধোকা না দিয়ে ধোকা দিয়ে তোমাদেরকে গুমরা না করতে পারে একটি ছেলের নাম ছিল আবান হ্যাঁ ইবিন আবান না ইবিন ইবিন আবান হ্যাঁ ইবিন আবান বর্ণনা করেছেন কি যে আটাই তো উসমান আফান উসমান বিন আফানের কাছে বেতাহ পবিত্রতার জন্য পানি নিয়ে আসলাম তাহর মানে নিয়ে আসলাম এখানে তাহুর মানে সিট চেয়ারে হোক আর বেঞ্চে হোক বসেছিলেন হাত আদা আহসান তিনি অজু করলেন এবং সুন্দর করে করলেন সুন্দর করে অজুর অর্থ কি তিনবার করে করা সুন্দর করে করা আর তিনি এই মজলিসেই ছিলেন মানে এইরকম আসনে বসে উজু করেছিলেন আহসান সুন্দর করে তিনি উজু করলেন সুম্মা কাল অথবা বলেছিলেন মান তা মিসলা হাজ আল যে ব্যক্তি এইরকম উজু করবে তুম্মা আসাল মসজিদা অতপর মসজিদে আগমন করবে ফারাকবে এই মাস যেহেতু অতপার বসে গেল গোফের আল্লাহমা তাকার দাম বসে গেল কিসের জন্য ফরজুল আমাজের অপেক্ষার জন্য বা করমতলা বিশেষ করে ফরোলামাজের জন্য বসছে গোফের আল্লাহ মা তাকি গর অতীতের গুনহা মার্জনা করে দেওয়া হবে বসে তোমরা প্রতারিত হবে না ধোকা খাবে না কি উদ্দেশ্য ধোকা খাবে না এই হাদিসের ফজিলত শুনে যেগুলি উজু করলো সুন্দর করে উজু করলো তার অতীতের গোনা মাফ মানে অতীতের গোনা যখন মাফ তখন গোনা করতে থাকো जोरे उजु कर लकाल बार गुनागुली माफ हो गलो अब गुणा शुरू करब आफ यारू धोका लाटकरुका मन करा गुना कारण प्रथम कथा हम गुनाते गणा सागरा गुना छोट गड़ गुना माफ है ना बड़ गुणार्थर তো ধোকা খেতে হবে না কারণ কারণা মাফ হবে আর সাগিরা গোনাও আরেকটি কথা মনে রাখবেন যেটি বলেছি যে অহরহ সাগিরা গোনা করলে সেটা কাবিরাই পরিণত হয়ে যাবে সুতরাং ধোকা খেয়ে না যে ঘন ঘন তুমি সাকিরা গোনা করতে থাকবি আর সেটা কাবিরার আকার ধারণ করবে এমনটা না হয় কখনো হয়ে গেল অনিচ্ছেকৃত গোনা হয়ে গেল হয়তো এটি আলাদা কথা नाकि दस बार सिगारेट खेत दस बार जर्दा खेल दस बार महिला चेहरा दिखे देखे हाँ टी ते महिला खबर शुने 10 बार शुने একবার ঠিক আছে আর দশবার দশ বারো খেয়ে যাবো তারপরে ধোকা খেয়েও না যে কোনো মাফ হয়ে যাচ্ছে উজু করার মাধ্যমে সুতরাং তবা করার কি বা প্রয়োজন নেই ধোকা খেয়েও না বরং তবা করতে সব ইস্তির করতে থাকো কারণ অজানা কোন হচ্ছে সুতরাং তবা ইস্তির করতে থাকো ष्यकार उपलोक गा गुना माफ है सत्कर्मशील सत्कर्मशील सत्कर्मशील जरा नेक लोक सलेह तम गुना हल्ले कम गुणारे कम एक खूब कम একজন লোক সবসময় যদি সজাগ থাকে ওনার কিন্তু একজন অসৎ ব্যক্তি যে কোন রকম নামাজ পড়ে গোনার ক্ষেত্রে কথা পাঁচাত্তর নামাজের পরে ফিলিম দেখে পাঁচাত্তর নামাজ পড়ে ও মহিলাদের নামাজ পড়ে ও সিগারেট খায় পাঁচক নামাজ পড়ে মিথ্যা কথা বলে তাহলে রকম লোকের জন্য কি এই হাদিস অনেক অলমাখরা বলেছেন যে এই যে মর্যাদা করবে মানে গোনা করছে তাদের ক্ষেত্রে নাই তাদের ক্ষেত্রে নাই কারণ তাদের গণতো তার অল্প স্বল্প থাকে না বহু রকমের গোনা করে করে আর অনেক গুণা আছে সে সাগিরা মনে করছে অথচ কাবিরা মিথ্যা কথা বলার সাগিরা গোনা অথচ জি ওই তো সাকিরে মনে করছে এমন কি বললাম বললাম কথা তো খুব ছোট কেন বলছেন ভালো কবির বড় গোনা দেখতে খুব ছোট শুনতে খুব ছোট তাহলে রকম গোনা যারা ফাঁসের টাইপের লোক অহরহ যাদের গোনা হচ্ছে আহ তাদের ক্ষেত্রে যখন তখন হইতে আছে তাদের গুণা যেমন লোক না সজাগ একটু গুণা হয় না কিন্তু আর আহলুল মাসিয়ার এই পার্থকর আহুল মাসিয়া ওরা যারা অহরহ গুণা করছে আর আহলুল তা যারা নামাজের পাবান জমাতের যথাসাধ্য পাবান আর তারপরে তারা অহরহ গুণা করছে না কখনো হয়তো হয়ে যাচ্ছে क्या आते संख्या कमे आस आल्ला नेकबान संख्या कमे आस मरे जाभिषिक तो क्यों हम मैंने शोक जन्मबेना यह रखी आलेम अलम क्षेत्र যে কি যত কাছে সম্পর্কে জ্ঞান থাকবে সুন্দর সম্পর্কে ভালো অকে ফাল থাকবে লাম বকা ইত্তাহার নাস ও সঞ্জোহা তাহলে মানুষের সাথে সমস্যা আসবে মতলা মাসাইলে সমস্যা থাকবে পারিবারিক সমস্যা থাকবে নামাজাকাত ছাড়া আরো সমস্যা আছে সমস্যা থাকবে সমস্যার সমাধান হবে এসএন হুজুরদের কাছে ও হুজুররা থেকে যাবে নাসর বুঝছে হালা তখন জাহেল মূর্খদেরকে ধর্মীয় নেতা বানিয়ে দেওয়া হয় জাহেল মূর্খদেরকে ধর্মীয় নেতা হাফিজ সাহেব সিম্পল হাফিজ সাহেব মসজিদে অংশে মুফসি ইতা জোহালা কি নয় হ্যাঁ আলী আমার আলেম আলিম ফাজেল কামেল করেছে কোরআন হাতিসের কথা পাতাই পড়া হয় কোন জামাতের দলীয় নেতা আছে সেই দল সেই জামাতের সে মুক্তি তার কথা অন্যভাবে মেনে নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে ইতা খাজান্নর অবসান চো মূর্খদেরকে মক্তব্যে যেসব আমাদের দেশের হুজুর থাকে ছোট ছোট মাদ্রাসা মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলিতে তারা ফতুয়া না দিলে তো বেতনা দেবে না জিজ্ঞাসা করতে আমি যাব আর আগ্রামে যাবো আপনাকে রেখেছি কি কাজে বেদন সব ফতুয়ার কাছ থেকে যদি হয় সবই জানবে আচ্ছা স্বপ্ন দেশ হলে রোজা ছাড়িয়ে দিয়েছে স্বপ্ন দেশে রোজা ছাড়িয়ে দিয়েছে রোজা ভঙ্গ তোমার স্বপ্ন রোজা হয় রাজা করতে হবে নিজের ক্ষেত্রে তিনি বলছেন আল করেছেন সব লোকেরা চলে যাবেন বিদায় নেবেন মানে শাত লোক সালেহিন আল্লাহ বন্ধে এবং অবশিষ্ট থেকে যাবে কা হোফালাতির শাহির এমন অবাঞ্ছিত লোকেরা যেমন জব এবং খেজুরের চোখা হয় জব খেজুরের যে অপরকার টোকা বা আছে যেমন কোন মূল্য নেই হ্যাঁ কিছু নেই কোনো কাজে লাগবে না ওই রকমই অপদার্থ লোকেরা থেকে যাবে অবাঞ্চিত লোকেরা অপদার্থ লোকেরা পাপি লোকেরা ফাঁসেকদের সংখ্যা থাকবে কিন্তু সলেহীনরা ধীরে ধীরে বিদায় নেবেন যখন এই পাপি লোকেরা আর এই অপদার্থ লোকেরা থেকে যাবে আল্লাহ তাদের কোনো পর্বাহ করবেন না ধ্বংস হোক খালাক হোক আল্লাহর আজাব আসুক যাই হোক গুমরা হোক বিদাতি হোক কবর মজার পূজা করুক আলিহাম আল্লাহ কোনো আল হোসালা হোফালা হোসালা দুটোর অর্থে এক হম বস্তুগুলি উচ্ছিস্ত বস্তুগুলিকে বা চোখা কোনো মূল্য রাখে না সেগুলিকে হোফালা হোসালা বলা হয় জগের ক্ষেত্রে বলা হয়েছে খেজুরের ক্ষেত্রে বলা হয়েছে देह तुम्धन तुमानील हमीक्षारणना पर तुम जोती भा जी ধন সম্পদ তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দেয় ছেলে মেয়েরা দিন থেকে সরিয়ে দিল ছেলে মেয়েদের কোথায় পড়াইতে হবে আমাকে কেনাডা পাঠিয়ে দাও আমেরিকায় পাঠাও মেয়ে বলছে যুবতী বলছে আমাকে কেনাডা পাঠিয়ে দেব পাঠিয়ে এখানে বহু লোক আছে এই কমিউনিটির লোকেরা যারা ছেলে মেয়েদের কথাতে এবং যা কিছু বলছে ছেলে ঢাকায় থাকতে পারবে না ওইসব দেশে থাকা যায় বিদ্যুৎ থাকে না আর ওইসব দেশে আমাদের ছেলে কি পড়তে পারে এখন আমেরিকা নয় কেনাডা তাহলে বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছে ওইসব দেশই হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এর দেশ লিভ টুগেদার এর দেশ বিয়ের সাথে কি পড়ে যায় লিভ টুগেদার একসাথে বসবাস করো যতদিন মন মাতলো মাতলো আর না মাতলো ছেলেটি মাথা হয়ে গেল মাথা শেষ কিন্তু আমার দেশে ধার্মিকতা এই দাড়ি পর্যন্ত ধার্মিকতা টুপি পাঞ্জাবি আছে ধার্মিকতা হ্যাঁ চিল্লার লাগায় আরো বড় ধার্মিকতা হ্যাঁ কোন জামাত করে ইসলামিক জামাত করে সেজন্য আরো আরো ধার্মিকতা এগুলো হচ্ছে ধার্মিকতা আমাদের দেশের কিন্তু আসল ধার্মিকতা হচ্ছে পূর্ণাঙ্গি ধার্মিকতা যার স্ত্রী পর্দা করে না যার মেয়েরা পর্দা করে না যার ছেলেরা সাই মিলামেশায় জীবনযাপন করে পড়াশোনা করে এবং এই রাখালি সম্পর্কে জবাবদি করে তারপরে চেহারা দেখে ধার্মিক আর চারটি কাজ দেখে ধার্মিক একটু বেশি নকল পড়া দেখেই ধার্মিক হ্যাঁ নামাজে আসে পবনটির সাথে দেখে ধার্মিক ঠিক আছে নামাজের পবন হলে ইনশাআল্লা সে কিন্তু তার সাথে সাথে আরো যেগুলি আল্লাহর হক বান্দার হক রয়েছে সেগুলি ঠিক থাকতে হবে আগে হরে আল্লাহ আল্লাহ বলছেন আব্দ ধ্বংস হোক দিনার স্বর্ণ মুদ্রার গোলাম টাকার গোলাম ও দীরহাম রৌপ্য মুদ্রার গোলাম সেই যুগে দিনার দীরহাম ছিল আজকাল বলতে পারেন যে ডলারের গোলাম ধ্বংস হোক গোলাম ধ্বংস হোক টাকার গোলাম ধ্বংস হোক মানে চাদর চাদরের গোলাম চাদরের দাস মানে অল্প কিছু দাস তার পিছনে ছুটলো ধ্বংস হোক সে ওয়াল খামিসা খামিসা বলা হয় কম্বল কি কাতিফা মানে চাদর খামিসা মানে কম্বল যেটা জড়িয়ে শোয়া যায় বা কিছু এই ধরনের गोलमे टोलम से आजकल कैक जन भाई साथी संगीन एक साथ चाहो धार दे खुशी आज धार ना दीते মনোমালিন্যতা তোমার সাথে থেকে লাভ কি তোমার সাথে লাভ কি তোমার সাথে এখান থেকে দিন শিখে যায় আলহামদুলিল্লাহ বিশ্বাসী একই রকমের নামাজ পড়ে মুসলিম ভাই কিব্লা এক কোরআন এক নবী এক সবকিছু এক কিসের জন্য মনোমালিন্যতা দেওয়া হইলে রাজি আর না দেওয়া হইলে হল থেকে আসলো একটু জমজার পানিও দিল না হ্যাঁ যদি না দেওয়া হয় তাহলে রাজীব নাই অসন্তুষ্ট এরা হলো টাকা পয়সা ধন দৌলতের গোলাম ধন দৌলতের গোলাম কাদেরকে বলা যাবে যারা ধন দৌলতের পেছনে ছুটে আর হাসিল না হলে হাহুতার শুরু হয়ে যায় হাই আপসুসেনা টেনশন শুরু হয়ে গেল এমন ছিটে গেল এই হলো সেই হলো ভালো একটা সুযোগ পাচ্ছিলাম হাত ছাড়া হয়ে গেল তো এইগুলি হচ্ছে লক্ষণ আবদুদ্দিন আর আব্দুদ্দিন হামের টাকা পয়সা যারা গোলাম হয়ে গেছে পার্থিব লোভ লাল যারা গোলাম হয়েছে তাদের লক্ষণ তখন তো একজন ইমানদার মানুষের লক্ষণ যে তার কাছে আসলে আলহামদুলিল্লাহ না আসলে আলহামদুলিল্লাহ যা কিছু আসছে তাতে আলহামদুলিল্লাহ শুকুর এবং মনের শান্তি কেউ দিল আলহামদুলিল্লাহ দিতে পারল না দিতে পারল দিল না হয়তো ঘর চাইলেন দিল না তার ক্ষেত্রে ভালো ধারণা রাখতে হতে পারে তার আপনিও যেমন হয়তো বাধ্য হয়ে কারো কাছে ধার করছেন সে তা আপনার ক্ষেত্রে বেশি বাধ্য থাকতে পারে মজবুত থাকতে পারে তার অভাব থাকতে পারে তার পারিবারিক সমস্যা থাকতে পারে মালিন আদম সন্তানকে যদি দুই মাঠ দুই উপত্যকা ভর্তি করে ধন সম্পদ দিয়ে দেওয়া হয় তাহলে তাদের প্রকৃতি লাভ টাকা तृतीय उपत्यका भर्ती कराती छा मान मरा मरे जा तबीस प्रकृति मानुषे लोबला लसा आज टाका पसार प्रयोजन आज चाहिदाओ मन आई चाहिदा के कंट्रोले रखते हैं রাখার জন্য কি করতে হবে আল্লাহবা কবুল করবেন হারাম থেকে বেঁচে থাকতে হবে তাহলে এই প্রকৃতিটাকে কন্ট্রোলে রাখা যাবে তো রাসুল আল্লাহ ইবিন আব্বাস বলছেন একটি মাঠ ভর্তি করা যদি चक्षु ठंडा चक्षुर छाता हाई दिक्कत बंद है करण आसने इल्ला तो र মনে হয় কোরআনের আয়াত আমি জানি না যে এটি কোরআন অংশ কি কোরানের অংশ নয় অসামে তো ইবিন আসুব আবদুল্লাহিনুবাইর কথা শুনেছি আকুল মেম্বার এই হাদিসটি মেম্বার ও চড়ে বক্তব্যের সময় তিনি বলতেন আবদুল্লা বিনজুবাই খেলাফে যুগে মক্কাই খেলি ফাইজ আবদুল্লাবিন আব্বাস মক্কাই থাকেন শেষ জীবনে তা চলে এসছিলেন তো আবদুল্লাহ বিন আব্বাস তার কাছ থেকে এই হাদিসটি শুনেছিল তখন তার একটু সন্দেহ ছিল হতে পারে তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না হয়তো অন্যান্য সাহেবরা যে এটি করান্না এটি হাদিস কিন্তু তার সন্দেহ ছিল যে এটি না হাদিস সন্দেহ ছিল হয়তো কিন্তু একটি হাদিস আসবে যে যখন আল্লাহ কুমদুর নাজিল আমরা ধারণা করতাম যে লোকান এই হাদিসটিকে আমরা আয়াত মনে করতাম কিন্তু আল্লাহ কমর্তকাসর হাতের হয়ে গেল তোমাদের কে দুনিয়ার প্রাচুর্যতা বেশি হাসি লোক বেশি হাসি লোক এতে তোমাকে মশগুন করে রেখেছে ব্যক্তিগ্রস্ত করে রেখেছে হাত্তা জোর তুমের যতক্ষণ বলবে কবরে না পৌঁছে যাবে এই আয়াত নাজল পরে বুঝতে পারলাম যে না আয়াত অতি না এটি আয়াত তিনি বক্তব্য করেছিলেন যদি আদম সন্তানকে দুইটি উপত্যকা ভর্তি করে সোনা দিয়ে দেওয়া হয় আহাবা এলে তাহলে আরেকটি চলেছে তারপরে হাফিস আনসবিন এর আগের গুলি বর্ণনা করছেন আব্দুল্লাহ তাই না একটা আছে আন্নার এখানে কথা চলে আসল हादी तीन रकम एक चोख मुख तो मानुषर धन सम प्रथम चक्षु ठंडा मुख दिए ढुक पेटे गए এই জন্য হাদিসে তিনটির কথায় উল্লেখ হয়েছে আমরা কোরআনের অংশ মনে করতাম হাত্তা নাজালাত এমনকি এই আয়াত যখন নাজেল হলো আল্লাহ কুমু চাহান তখন আমরা বুঝতে বললাম যে না এটি আয়াত নয় বরং হাদিস লৌকানা আর যে কোনো সময় যদি হবে মানুষের জীবনে কখন হাসিল হবে কখন হাসিল হবে না হাসিল হল না চেষ্টা করলেন বিদেশ জন্য ফেলিয়ার হয়ে গেলেন হল না মেডিকেল করতে গেলেন গিয়ে ফেল হয়ে গেলেন মেডিকেল করলেন কিন্তু গিয়ে দেখাল ভিসা এক্সপায়ার হয়ে গেছে তখন আর কি চোখের পানি আর সময় घुम हैनी रोगी दुनिया पीछे छुटाइल फायदा बुजबू तबक कर কিন্তু আরবদেরকে দেখেছেন তাদের কাছে মরার খবর আসলে কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন ইমান বেড়ে যাবেন আহমদুলিল্লাহ আল্লাহ मानुसित कर जीना अलंकृत मानव मंडल रमणीगण स्वर्ण और रोप भंडारे सुशिक्षित अशीर अल खामा खैल बल मान घोड़ा तो घोड़ा मोसउ्वामा का बलाशिक्षित बला घोड़ा दुश्मन शत्रुरोप जैसे आक्रमण चाहन से आक्रमण करते घोड़ा गुली के घोड़ा गुल दिए रखा होता है নিশানা লাগিয়ে রাখানো হয়তো মোসাওয়া মানে নিশান লাগানো এটা কিয়ামতের জন্য পাওয়া যাবে কেমা আলমফি তো ওরা তোমাকে আলমফী লিঙ্ক সীমা সীমা মানে লক্ষণ তাহলে ওখান থেকে আর মোসাউামা তাহলে ওইসব ঘোড়া যেগুলিকে যেগুলিতে ডাক দিয়ে বা নিশানা লাগিয়ে রাখানো হয়েছে এই জন্য এগুলি হচ্ছে কাজের ঘোড়া মহিষ অন্তর্ভুক্ত আর ওঠ এগুলিকে বলা হয় আন আম চতুষ পর্যন্ত আর দাহিমাতুল আন আম থেকেই আল্লাহ কুরবানি করতে বলেছেন কোরবানি তাহলে এতেই সীমিত থাকবে কোরবানি এতেই সীমিত থাকবি যদি খরগোশ দিয়ে কোরবানি করে হবে না নীল গায়ে দিয়ে করে মানুষের জন্য অলঙ্কৃত করা হয়েছে সাজসজ্জিত করা হয়েছে বা সুশোভিত করা হয়েছে এখন একটা একটা করে একদিক থেকে যায় এ তো মানে থেকে অর্থ করে ভাব অর্থ করেছেন নাস মানব জাতির জন্য সুশোভিত করা হয়েছে কি মিনানীদের চাহিদার কি ভালোবাসা এই যে একে অপরের ওপর চাহিদা অল্পানীন এবং সন্তান সন্ততির চাহিদা সন্তান সন্ততি চাহিদা যদি আজকালকার মানুষের প্রকৃতি এমন বিকৃত হয়েছে যে বেশি সন্তান সন্ততি চাই না তো চাই না মেয়ে তো চাই না ছেলে চায় আর তারপরেও একই চাই অবস্থা আব্দুদ্দিন আব্দুদ্দিরাম পয়সার পিছনে ছুটেছে মানুষ সোনা সোনা চাঁদি সোনা এবং চাঁদির ভান্ডার সোনা এবং চাঁদির ভান্ডার সেগুলো রোপ্য লাগানো ঘোড়া মানে সুশিক্ষিত ঘোড়া যেগুলি যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে কাজে আসে ওয়াল আন আম চতুষ্্যন্ত বা গৃহপালিত পশু সবচেয়ে ভালো হার্স এবং শস্যক্ষেত এগুলির ভালোবাসা মানুষের অন্তরে কি করা হয়েছে सुशोभित करंकृत करता दुनिया जीवन क्षण माता मानस वस्तु स्थायी भोगु जान्न से माता बोला दुनिया न्यामक सम्पर्क अल्लाह मतलब माताउल माता माता मानसम ओ सब भोगुद्लि क्षण আজকে কালকে নেই হয়তো আপনি বেঁচে থাকতে চলে গেল আপনার হাত ছাড়া হয়ে আপনার কাছ থেকে সরে গেল আপনি দরিদ্র হয়ে গেলেন অথবা আপনি ছেড়ে দিয়ে ভোগ করতে পেলেন না বাড়ি তৈরি করলেন আর বাড়িতে যেতে পারলেন না এখানে টাকা পাঠাচ্ছেন কালা উমার উমারে ফারুক আল্লাহ তারা বলছেন আল্লাহ আমি পারছি না কি পারছি না অলঙ্কৃত করেছেন আমাদেরকে দিয়ে ছেলে মেয়েদেরকে দিয়ে ধন সম্পদ দিয়ে খেলাফত দিয়ে এসব কি অলঙ্কৃত করেছেন এই দিয়ে খুশি না হয়ে পারছি না আল্লাহমা ইন্না আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তা অবা করছেন পারছি না কাছে কামনা করি চাই কি হাতি যাতে করে সঠিক স্থানে তা ব্যয় করতে পারি সঠিক ক্ষেত্রে বাই করতে পারি বললেন আল্লাহ তুমি ধন দৌলত দিয়েছেন ধন দৌলতের খুশি না হয়ে না খুশি হওয়াটা মানুষের প্রকৃতি সুতরাং আল্লাহ যখন এই খুশি আমরা হচ্ছি জাতি করে সঠিক জায়গায় করতে পারি কি করি তোমার কাছে আল্লাহ ছেলে মেয়েদের আল্লাহ এরকম খুশি না হয়ে পারছি না সন্তান সন্ততি তুমি দিয়েছ সুতরাং আল্লাহ এদেরকে ভালো কাজে লাগাতে পারি দিনের কাজে নিয়োজিত করতে পারি এর তৌফিক দান করো এইভাবে মানুষের ক্ষমতা আল্লাহ ক্ষমতার ওপর খুশি না হয়ে পারছি না কিন্তু আল্লাহ একে দিনের কাজে লাগাবার তো অসুবিধা এই ক্ষমতাকে দিনের খেদ মতে প্রয়োগ করার তো অসুবিধা হোক কত সুন্দর দুয়া ব্যাপক দোয়া হাদিস হাকিম হেজাম বলছেন আমি নবী সালামের কাছে চাইলাম তা আলামানে জিজ্ঞাসা করা হয় আরবিতে আর শাহ চাওয়া হয় এই যেন ভিক্ষুকে বলে করেন আল্লাহ বলছেন ওলা ভিক্ষুকে শাসানিমূলক কথা বলিও ধমক দিয়ে কথা বলিও দিতে পারো দাও না দিতে বলে ভালো কথা তো এখানে মানে জিজ্ঞাসা করা নয় বরংলা মানে সওয়াল করা হয় প্রশ্ন করা মতলামা জানা এখানে কাছে আমি কিছু চাইলাম মানে টাকা পয়সা ছাগল কিছু চাইলাম মাল চাইলানের কথা আর কি তিনি আমাকে দিলেন প্রদান করলেন তাহলে যখন দিলেন তাহলে এখানে জিজ্ঞাসা করার অর্থ বহন করে না জিজ্ঞাসা যদি অর্থ করি তাহলে ফা আতানি দিলেন এই অর্থ তো খাপ খাই না ঠিক কিনা এখানে কি করতে হবে গরিব মানুষ কিছু দেন গন্ডিমাতের মাল থেকে হোক আর বাইতুল মাল সাদা থেকে হোক গরিব ছিলেন সোমবার আবার চাইলাম এই ভিক্ষা করার পেশাটাই খুব খারাপ যে একবার ভিক্ষা করে নিতে ও আর ভিক্ষা না করে পারবেন আমাদের কিছু হুজুর লোকেরা নিজের খিদার তার মসজিদ এখানে কিছু লোক তো এইরকম যদি একবার অভ্যাস করে না এই কোনো মস্তিটিকে বললো যে আমি অভাবি ছেলেমেয়ে খুব বেশি আমার অসুস্থ তো একটা আল্লাহ রস্তে আপনারা সাহায্য করেন একবার যদি কোথাও দাঁড়িয়ে বলি বলে হায়া হয়ে যাবে লজ্জা হায়া সং সব শেষে খুব নমুনা কাজ একবার ভিক্ষা করে নিচ্ছে খুব খারাপ পাইরুম হাতিতে অপরাধ তার উপর লালদ করা হচ্ছে ভিক্ষুক অপরাধ তো লানদ হয়নি যদিও ভিক্ষুক যে ব্যক্তি সচ্ছল অথচ ভিক্ষুক করলো বা স্বাস্থ্যবান খেটে খেতে পারবে তারপরে ভিক্ষা করলো দামি সুসম বলেছেন যে তার কালকে আমাদের থাকবে না হাড় হাড্ডি দেখা যাবে আর শরীরে লাল আল্লাহ যার পর লালত করা হয়েছে যদি আল্লাহ তার করে বা তবা না করে থাকতে যাহ না অবশ্যই যেত পানিসমেন্ট যেত সবগুলি যেগুলি বললেন ঘুষ খাওয়াই হোক আর ভিক্ষা করার হক নেই তারপর ভিক্ষা করা আসবে কিন্তু সবগুলি আলাদা আলাদা স্তর দেখতে তার ক্ষতি করার দিক কিরকম অপরাধ কিরকম সে দেখে সেটা নির্ণয় করতে হবে যে কিরকম ধরনের অপরাধ কিন্তু কাবিরা সবগুলো কাবিরা বিভিন্ন আবার স্তর আছে তিনবার করে তিনবার করে চাইলেন তিনবার নতুন মুসলমান হাকিম এরা ছিলেন মহাল্লা সুলুম মানে মুসলমান হয়েছিলেন কিন্তু তো ওদের একটু লোভ লালসাটা বেশি ছিল পরে ইমান সুন্দর হয়ে গেছিল যাই হোক আল্লাহ তালে তিনি নিজের কথায় বলছেন আল্লাহরি থেকে বর্ণনা করেছেন একজন বর্ণনাচার তিনি বলছেন কাল আলী হাকিম নবীলাম বললেন হে হাকিম বিন হেজাম হে হাকিম ইন্না হাজাল মাল তাহলে বোঝা গেল কারো নাম হাকিম রাখা যেতে পারে আল্লাহর নাম যখন হাকিম হবে তখন সে ব্যাপক হাকিম আল্লাহ নামে একটি নাম হাকিম সে অর্থ হলে আব্দুল হাকিম নাম রাখা উচিত এবং উত্তম হচ্ছে যারা আয়ুর্বেদিক ডাক্তার তাদেরকে বলছে অনেকে আসলে হাকিম হাকিমা বলা হয়েছে এই জাতির তিনি চিকিৎসক ডাক্তার চিকিৎসক করেছেন অনেক খেদমতি করেছেন मान आशा जाह बेती प्रसन्नत खुशी मन মানে যা কিছু আসলো নিল পবিত্র নিয়তিটা ঠিক আছে পরে আসছেন বুড়ে কালা তো যে ব্যক্তি মনের খুশির সাথে নিল মিটি বেড়াচ্ছেন যা কিছু আসলো আসলো মন তাতে খুশি অল্প আসলো খুশি বেশি আসলো খুশি কম আসলো খুশি বুরে কালা হুফিয়ে তাতে বরকত দেওয়া হবে তাতে আল্লাহ বরকত দান করবেন অল্প আসল সামদুলিল্লাহ যা কিছু খেলে অলসন্দরিল্লাহ যা কিছু খেলেন আসন্দরিল্লা আসলেন বড় আশা নিয়ে যদি চার পাঁচ লাখ টাকা হয়তো করে যাবো দুই বছরে হলো না কোন রকম খরচ খরচা উঠলোল্লাহ যা কিছু কিন্তু যে ব্যক্তি সম্পদ কে গ্রহণ করবে মানে মনের বড় লালসার সাথে মানে উকি দেয় হ্যাঁ লোভাতোর মন নিয়ে লালসার সাথে বড় চাহিদার সাথে এত আসক্তি বলা যেত আসক্তির সাথে নাকি মনের আসক্তির সাথে আসে এবং ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে কেমন যে গাছটি খুব আসক্তির সাথে ধ্বংস লুটপাট যেখানে তিনি আসুক না কেন যেভাবে না কেন হালাল হারাম দেখা দেখি নেই নয় অন্যায় দেখা দেখি নেই এর উদাহরণ হচ্ছে কিরকম কাললে দিয়ে এক রুগীর মতো যে ব্যক্তি খায় কিন্তু পরিতৃপ্ত হয় না পরিতৃপ্ত হয় না একটা রোগ পানির ক্ষেত্রে একটা রোগ আছে পানি পান করে চলে যায় এটা গরু মানুষের উঠে উটের কথা লিখেছে যে উটের একটা রোগ আছে পানি খেয়ে চলে খেয়ে চলে যাওয়ার কিন্তু টিপাশা মিটু এইরকম রোগী মানুষ যে খেয়ে যাচ্ছে খাই খাই খাই খায় খেয়ে যাচ্ছে কি হচ্ছে না পেট ভরে গেলেও তৃপ্তি হয় লোভীদের ভালো খাবার যদি পেয়ে যায় কোন জায়গায় ভালো পার্টি মুরগা মসাল্লাম এখানে চলে এসছে তারপর পেট ভরে তো মনে হয় না আর কোনো থাকলে দিচ্ছে পাঁচ সাত রকমের আট যদি গোস্ত আর মাংস মাছ আর শাকসবজি যদি পাই তো কিছু লোক এরকম আছে দাওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নেই কিন্তু কথা হচ্ছে যে মানুষ জাতির মধ্যে আছে দিনের সাথে জড়িত ছাড়লো এরকম হবে না কিন্তু এরকম অবত্রী না এনার হচ্ছে খালি রেখে এটা আরাম দেন নিজেকে এটা এমন খাবার খেলাম আর উঠতে পারি না বসতে পারি না কাজ পারি না শুইলে আর কাজ পারি না এরকম যাতে না তো ওই লোকের মতো উদাহরণ তৃপ্তি হয় না মন ভরে অলিয়াদুল অলিয়া খেয়ালিয়া হাকিম বারবার চাইছেন কি বললেন ওপরের হাতটি নিচের হাতি তুমি দেওয়ার চেষ্টা করো ভিক্ষা করা এই গা ও সব করো এ পেশা ভালো না তাহলে যদি একজন ভিক্ষুক হকদার না হয় মানে খেতে পারবে অথবা তার অভাব নেই অসুস্থ হলো অভাব নেই খোরা অভাব নেই কিন্তু খোড়া ব্যবসা করতে যারা হজে গেছেন দেখেছেন নিশ্চয় যদি হকদার হয় তবু অনুত্তম ভিক্ষা ভিক্ষার কাজ হচ্ছে পেশা হচ্ছে অনুত্তম পেশা ঘৃণীত পেশা এই আলিয়াদুলিয়া খাই সুফলা এটা কার ক্ষেত্রে যেই ভিক্ষুক হকদার তারকে গরিব মানুষ আসলে অভাবিক অভাবের কারণে হাত লম্বা করেছে ভিক্ষা করেছে এই হাতে আর যে ব্যক্তি হক রাখে না আমাদের একটা জাত আছে ফকির জাত বছরে একবার করে ফক ভিক্ষা করতে বেরোবে কেউ জানেন এটা তো একটা জাতি আছে কিন্তু বিদ্যাতিদের মধ্যে মাজারপন্ পূজারীদের মধ্যে এরকম একটা জাতি ওরা আসে আর प्रत्येक नाम दुष्ट जदू जाने खराब आचरण करें खुदारा ना क्षेत्र ভিক্ষা করা তার জন্য নয় বলছেন বাবু মাকাদ্দামা এ অধ্যায় হচ্ছে এ সম্পর্কে মাকাদ্দি মা মালেহি যে সম্পদ আগে ভাগে পাঠিয়ে দিল মানে আল্লাহর দান খেরজ করে পাঠিয়ে দিল ফাহু আর সেটি তার এ কথাই নবীন বলেছেন তাই কিনা যে ব্যক্তি অগ্রিম নাকি করে দান খায়রা করে সাদকা করে পাঠিয়ে দিল এটি তার সম্পদ আর যেটা থেকে গেল ব্যাংক ব্যালেন্স জমি জায়গা যখন সামনে ধর্ম সম্পদ দেখছে অনেক কিছু তার ওয়ারে উত্তরাধিকারদের বলছেন কাল আবদুল্লাহ আবদুল্লাবিনসুদ বলছেন কাল আহ নবী সাল করিম সালিস করেন যখন সুদু আব্দুল্লাহ আব্দুল্লাহিন মসুদ এই মালোয়ারে সহিহাবু ইহি নিমালি धन सम्पद उत्तराधिकारी तर धन सम्पद और निजे धन सम्पद न कि जिज्ञेस कर যে কে তোমাদের মধ্যে আছে যে উত্তরাধিকারী বা ছেলে সন্তান সন্ততি পরিবার পরিজন ধন সম্পদ তাদের রয়েছে তাদের ধন সম্পদ বেশি ভালোবাসে নিজের ধন সম্পদের আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার নিজের সম্পদ তার কাছে বেশি প্রিয় হবে না নিজের মাল বেশি ভালোবাসে কারণ এটা নিজের ভোগের বস্তু আমি খুব করবো এটা ওটা তো আমার ছেলে ভোগ করবে আমার মেয়ে ভোগ করবে বা আমার জামাই ভোগ করবে আমি ভোগ করবে আমার আত্মীয় ভোগ করবে অন্যরা ভোগ করবে তাহলে কি করে অন্যের ধন সম্পদ কে ভালোবাসতে পারি বেশি ভালোবাসি নিজের ধন সম্পদ কে ভালোবাসি কি বললেন সম্পদ ওইটি যেটি সে অগ্রিম পাঠিয়ে দিল আল্লাহর কাছে আমল অর্থাৎ সাদকা করলো দান করলো সাদকা জারিয়া করলো মসজিদ তৈরি করলো মাদ্রাসা করলো ইসলামিক লাইব্রেরি করলো দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করলো लालन पालन कर लो एक दी माली उत्तराधिकारी दी दी लेखा जाए मन दिल दिल तुम दिए अने कष्ट ऐले मेरे जन रेखे गा टाखे गलते माली मखार বাবুল মুখসেরুন নবীন যারা ধনী ব্যক্তি আকসারা থেকে মানে বেশি কাসির থেকে কাসির বা আকসার থেকে মানে বেশি যারা বেশি সম্পদের মালিক হুমল মুামতে হাসনের মাঠে বিচার দিবসে কি থাকবে नेक दिए अल्प नेक मालिक है मालिक तक वाला तरह तारामहन आल्लामानदुल हया दुनिया जीवन चाहिए पार्थिव जीवन आय आराम चाहिए पार्थिव जीवन शा चाह सौंदर्य चाहिए এলেই হিম আমা লহমসিহা তাহলে পার্থিব জীবনে তার কর্মের পুরোপুরি প্রতিদান দেব একজন মানুষ নেতৃত্ব চায় এবং তার জন্য সে কর্ম করলো খুব কর্ম করলো নেতৃত্বে পৌঁছার জন্য একটা মেম্বার হওয়ার জন্য মন্ত্রী পদের জন্য জীবনটাকে একবারে বিলীন করে দিল আল্লাহ বলছেন যে যে কাজে মেহনত করবে ন এলে হিম আমা লহমসিহা তা আমি দেবো পুরোপুরি দেব আল্লাহ দেবে পুরোপুরি দেব যে যে ক্ষেত্রে মেহনত করে পেয়ে যায় যারা একটা পার্টি ধরে বিশ বছর ধরে ওই পার্টির একদিনে চাকরি করে হলো না অল্পই পয়সা চলে গেল ইউরোপ আমেরিকা কেনাডা তো এল আমি দেবো হালাল হারামের বাছাই করল না চাকরি করে আটশো টাকা নশো টাকা বেতন কে বলছিলেন আমাদের ভাই ভাই বলছিলেন যে দুই হাজার টাকা বেতন তারপরে বিক্রি করতে আসে মানা পুরো ভরি দেবো ওহম ফিয়া এই ক্ষেত্রে তাদের কোনো ঘাটতি করা হবে না মেহনত করেছে পাবে আজকে পশ্চিমা দেশগুলি मेहनत करेंदाह पृथ्वी जो किस टेक्नोलॉजी হ্যাঁ যান্ত্রিক সভ্যতাই হোক আধন সম্পদে হোক আর নেতৃত্বই হোক সারা পৃথিবীর মূল্য যদি আল্লাহর নিকটে কতটুকু হইতো জানাহ বাউদা মানে মানে মাছির দানা সমান হইতো তাহলে মাসাকা কাফেরান সর্বতমা তাহলে কাফেরকে একদম পানি আল্লাহ কেটে দিতেন না 아니 দিতেন না কাফের কেননা কাফেরদেরকে আল্লাহ বড় নেতৃত্ব দিয়ে রেখেছিল সুপার পাওয়ার করে দিয়েছিল কাফেরদেরকে সাংস্কৃতিক মধ্যে উন্নতি দিয়েছিল কারণ তারা কর্ম করেছে নফ আলাইহিম আমালুম ফিয়া পরকাল থেকে গাফিল হই কর্ম করা আপত্তিকর না কিন্তু কর ওখানে গিয়ে হয়ে গেছে যে কর্ম করতে গিয়ে তারা যারা আজকে সায়েন্স টেকনোলজিতে উন্নত বা সব দেশ তাদের সম্পর্কে আয়াত তারা দুনিয়ার অনেক কিছু জানে জাহের আল আল দুনিয়া পৃথিবীর অনেক কিছু তারা জানে আলমুন নলেজ হাসিল করেছে ওহম আনিল আখেরাতে কিন্তু পরকাল থেকে তাহলে পরে কি হবে আল্লাহ বলছেন উলায় কাল্লাহাম আখেরা এরাই তো তারা যাদের জন্য আখেরাতে কিছুই নেই ইন জাহান্ন আগুন ছাড়া আর টেকনোলজির উন্নতি করে আর পৃথিবীকে গোলাম বানিয়ে জুলম অত্যাচার করে আখেরাতে গিয়ে আখের দিল্লাম না গদিতে গিয়ে নেতৃত্বে গিয়ে পার্লামেন্টে গিয়ে আইন নিজের হাতে নিয়ে আখেরা দিল্লাম না কিছুই নেই কিছু কারণ নিজের একজন মমিন নিজের মেহনত পরিশ্রম বিবেক বুদ্ধি মস্তিষ্ক যতটুকু আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন মেধা শক্তি সবকে দিনের খিদমতে নিয়োজিত করত আল্লাহ দুনিয়াও দিত দিনের ফের মতো নিয়োজিত করলে আল্লাহ দুনিয়াও দিতেন কারণ দুনিয়া যার জন্য নির্ধারিত যতটা আছে যা কিছু করেছিল তা কি হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর নেতৃত্ব থাকবে রাজত্ব নেতৃত্ব সব ধ্বংস হয়ে যাবে সায়েন্স টেকনোলজি হ্যাঁ ধ্বংস হয়ে যাবে মিজাইল সব ধ্বংস হয়ে যাবে ফিহা। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে ঠিক না অনেক লোকের ফ্রি চিকিৎসা করে দিল মেডিকেল ডাক্তার ফ্রি চিকিৎসা চোখের অপারেশন আমাদের দেশে করে করছে না এই খ্রিস্টান মিশন এদের সম্পর্কে আল্লাহ বলছেন এই যে নেকির কাজগুলি যে কাজগুলি করা হচ্ছে রিলিফের কাজগুলি মিঠির কাজ কিন্তু কালকে আমাদের কি হবে না পৃথিবীতে যেসব কাজকর্ম ভালো করেছিল সেগুলি সমস্ত বিনষ্ট হয়ে যাবে কুফরের কারণে নামাজ ত্যাগের কারণে ওয়া আমলুম এবং যেসব কর্ম তারা করেছিল আমল করেছিল সবগুলি বাতিল হয়ে যাবে মিঠিল কিছুই ছাড়ুবা আবু আল্লাহ তারা না বলছেন খারা খারাপ চলাই মিনাল্লাই কোন এক রাতে আমি বের হইলাম একাই যখন তিনি রাস্তায় তাহলে তার সাথে হওয়াটাকে হয়তো তিনি অপছন্দ করবেন সাথে হলাম না কিন্তু একটু ভয়ও লাগলো যে তিনি একা একা রাস্তায় চলবেন কোন দুকৃতির মানুষ যদি রসুল উল্লা সাহায্য কোন আক্রমণ করে দেয় ক্ষতি করে দেয় সেই জন্য একটু কাছে কাছে আমি কিন্তু নবিস্লামকে দেখতে লাগলাম পাহারা দিতে লাগলাম দেখেন কেমন আদব দেয় সাথে সাথে নির্জনতা অবলম্বন করতে চাইছেন নাহলে অবকরণকে নিতে পারতেন উমরকে নিতে পারতেন আলীকে বলতেন চলো একটু সাথে যাই বাইরে একটু যায় কাজ আছে তবে সাথে নিয়ে একাই বেরিয়ে আসেন এটা হচ্ছে ইসলামিক আদব এখান থেকে আমাদের আদবও শিখতে হবে কিন্তু যদি তার পাহারা প্রয়োজন হয় আশেপাশে থাকেন আব্বা বেরিয়ে গেছেন একা বলেনি যে তুমি সাথে চলো কিন্তু আপনাকে ভয় লাগছে যে অনেক দোষ দুশ্মন রয়েছে শত্রু রয়েছে আপনি আগে পিছে আশেপাশে থাকেন বাজারে আছেন রাত হয়ে যাচ্ছে আব্বা যাচ্ছেন না তার সাথে হয়তো হচ্ছেন না যে হয়তো তিনি পছন্দ করবেন না কিন্তু আপনি থাকেন আমার আব্বা জন্য আমি থাকি তিনি যাবেন তার পিছনে পিছনে আমি থাকবো সাইডে থাকবো সে দূরেই থাকি অথবা জিজ্ঞেস করেন যে আমার থাকার প্রয়োজন আছে আমি থাকবো আপনার জন্য এই আদব বড়দের ক্ষেত্রে এই আদব আবুদার আল্লাহ তালানা দেখিয়েছেন এখানে। चिन्हा तुल्हा क्या करबाज बाड़ी तेन देखे একজন আলমের কথা বলছি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন তাকে দেখতাম নিজের বাড়িতে যেতেন নিজের বাড়িতে ঢুকতে যেতেন গিয়েছেন দরজায় দরজা হয়তো বন্ধ আছে নক কে যে আমি তোমার আব্বা এই কথা বলছেন আমি অমুক নাম বলতেন কেউ ইসলামিক একটি লোক এরকম আনা আনা বলেছিল পছন্দ করেছেন আনা আনা এই বোন উত্তর হলো আমি আমি শৈতান্ত আনা বলতে পারে তোমার আওয়াজে নাম বলো আনা আনা নিষেধ আছে আমি আপনার স্ত্রী বলছে কে আমি নাম বলাকে আপনি মানহানি মনে করেছেন আর দেরি হলে মুশকিল আমি বলেছেন খুলতে হবে মানে জিজ্ঞেস করলেন বলছেন আবুলানিল্লাহ তো আমাকে আল্লাহ আপনার জন্য উৎসর্গিত করবে আসলে আপনার জন্য আমি নিজেকে উৎসর্গ করছি ভাবার্থ হচ্ছে আমি আপনার জন্য আমি নিজেকে উৎসর্গ করছি মানে আপনার সমাজ হয়তো মানে উৎসর্গ করা এখান থেকে ফিদিয়া ফিদিয়া মিনসিয়া মিনা অসাদ যারা হজর অবস্থা এহরামের অবস্থায় গিয়ে চুল কেটে নিল এহরাম বিরোধী কোন কাজ করলো নিষিদ্ধ কাজ করলো তাকে কি করতে হবে ফিদিয়ে দিতে হবে কিছুক্ষণ চললাম আজকালকার যুগে সা মানে ষাট মিনিট এক ঘন্টা তখনকার যুগে সাত মানে কিছুক্ষণ তখন এই ষাট মিনিট এক ছিল না সুতরাং সা মানে কিছুক্ষণ সেটা ষাট মিনিট একটু কম হইতে পারে বেশি হইতে পারে চললাম মুকিল্ল নেকির দিক দিয়ে অভাবী থাকবে নেকির দিক দিয়ে অভাবী বা দরিদ্র থাকবে ইল্লাহ খাইন তবে ওই ব্যক্তি যাকে আল্লাহ কল্যাণ দান করেছেন মানে ধনিয়া ধুনিয়ার ধন সম্পদ দান করেছেন সে ধন সম্পদ কী করলো ফানাফা হাফি হে আমি সেগুলি ফুটকার দিলো এই দিকে এইদিকে ধন খরচ করলো ওইদিকে খরচ করলো ঐদিকে করল এইদিকে করল মাতা পিতার সেবাই খরচ করল না ভাইদের সেবাই খরচ করল যাদের খরচ চালাতে পারছেন আব্বা আম্মা আত্মীয় স্বজন খালাফুকু রয়েছে ইয়ীম বিধবা রয়েছে গ্রামে গরিব মিসকিন রয়েছে ইসলামের ক্ষেতম ইসলামী দাওয়াতের কাজ রয়েছে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে ইসলামিক শিক্ষা ব্যবস্থা রয়েছে আমি না হো সে মালো ডানে খুব খরচ করল আল্লাহর রাহেম আল্লা রাহে খুব খরচ করলো না পিছন দিকে মানে সার্বিক ক্ষেত্রে সার্বিক কল্যাণের ক্ষেত্রে কি করলো বা সমস্ত কল্যাণের ক্ষেত্রে বাই করলো ও আমেলা ফিহে খাই এবং সেই ধন সম্পদের ক্ষেত্রে ভালো কাজও করলো নে করলো কারা সমাজ মাহু সাহান তারপর আরো কিছুক্ষণ চললামি সাহায্য বসকিয়ে দিলেন হাওলা আশেপাশে ছোট ছোট কঙ্কর পাথর ছিল মানে পাথরের এরিয়া মানে মদিনা পাথরের এরিয়া মদিনা হাররা মদিনার আপনার কি বলে পশ্চিম দিকে আর পূর্ব দিকে হার্রা আর এই দুইটি এলাকাকে পূর্ব দিক থেকে সার্কিয়া বলা হয় যে বাকির দিক হয় যুগ থেকে পাথরের এলাকা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পথে হার তো বসিয়ে নামা ওখানে ফাকার আলী বলেন ইগুলি সাহনা হাতা আরজিয়ে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ফিরে না আসো বসে থাকো কাল এলাকা ফিল হার ওই কঙ্কর যুক্ত এলাকায় বা জমিনে আর দীর্ঘক্ষণালা মানে লম্বা তুল থেকে দীর্ঘক্ষণ অবস্থান করলেন অতপা আসছেন তার কাছে ও ওহ মকবিল তিনি আগমন করেছিলেন এই অবস্থায় এই কথা বলতে বলতে অবয়াফুল এই কথাটি বলা অবস্থায় তিনি আগমন করছিলেন কি বলছেন আর কথা বলছেন আর কাউকে দেখতে পাচ্ছেন না এরকম বলছেন আর চলে আসছেন কাল কালাম যখন আমার কাছে পৌঁছছিলেন আমি ধরেছ ধারণ করতে পারলাম না কি ব্যাপার কথা বলছেন যদিও ব্যবসার করে যদিও চুরি করে একা একা কথা বলছেন কার সাথে হাত আমি বললাম ইয়া নিয়াল আল্লাহ নবী দেখ আল্লাহ রসুল কে সাহাবার ইয়া বলা বলতেন না আল্লাহ তাদের নাম না বলে যদিও নবী সাল ইসলামের সাথে তুলনা চলে না ভাবে যেমন আমাদের সমাজে রয়েছে অমুক ভাই আমজাদু ভাই বলা পারে কিন্তু বড় বড় মানে এইরকম বড় যাদের নাম বলা থেকে আমাদের সমাজ যেমন আব্বা আম্মা বড় মামা বড় চাচা এদের নাম আসলে বলা উচিত না বড় ভাই তো কি বলছেন যে আমি আপনি কার সাথে কথা বলছিলেন মাস্ত তো আহাদানি আর এলাইকা সেই আমি তো কিছু শুনতে পেলাম না যে আপনার কথা উত্তর দিলেন আমার আপনার কথা উত্তর দিবে তার উত্তরটা তো শুনতে পেলাম না কিন্তু আপনার কথা শুনতে পেলাম ওই জানা ওইন যে ব্যক্তি মারা যাবে কি অবস্থায় লালি শেখ বি আল্লাহ সাথে কাউকে শরিক করল না রাখাল সে ব্যক্তি জানলা দিয়ে আল্লাহ সাথে শির করল না কিন্তু তার সাথে আর আছে আছে অন্য বান্দার হক আল্লাহর ওপর আর আল্লাহর হক বান্দার উপর ওখানে কি আছে আর সেরি করতে হবে নাগেটিভ লাগবে সির করে না মুসলমান তো কথা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা সির করে না কবর বাজারে শেষ দাও করে মধ্যে এমন কিছু লোক আছে তারা কবর করে না তাহলে তাদের মধ্যে কি আছে কারেন্টে তার একটা তারা বিদ্যুৎ সম্পর্কে বুঝুন তো একটা তার দিয়ে লাই আসবে আলো জ্বলবে না তো এইরকম একটা তার মনে রাখতে হবে কারণ একটি হাদিস দিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোনো মশলার ক্ষেত্রে যখন এইরকম একটা মশলা মশালের ক্ষেত্রে সেকার মশলা মশালের ক্ষেত্রে এক বিষয়ের উপরে যদি একাধিক হাদিস থাকে সবগুলি সমন্বয় মশলা আপনাকে বলতে হবে ঠিক না তাহলে যেখানে আকিদার ব্যাপার সেখানে সবসময় মনে রাখতে হবে যেমন আল্লাহ করে আরও করে খাসি মুরগি জমা করে সে মুসলিম সে জানলাতে যাবে না এবাদত করে জানলাতে যেতে পারবে না আর যে ব্যক্তি এবাদত করলো না ইল্লা আল্লাহ নাই পার আমার করল না শুধু লাহ থেকে হবে না লা ঠিক হবে না তো থাকতে পারে নামাজটা হচ্ছে আপনি যে কলমাইলিল অনসারী বিশ্বাসী ইমান আছে এর প্রমাণ নামাজ এই যে নবী শিব্রাইলকে প্রশ্ন করলেন এই নক্তাটা মানে এই পয়েন্টটা মনে রাখবেন কারণ একজন নামাজের দ্বারা চুরি হয়ে যেতে পারে বেনামাজি হতে পারে না এই বলছেন যদি একজন মানুষ শেষ না করে মরে তহিদের ওপর মারা যায় চুরি করে মারা যায় জেনা করে মারা যায় তবু কি জানাতে চাবে জিবরাইলকে জিজ্ঞেস করলেন কি জব দিলেন হ্যাঁ যাবে কিন্তু রয়েছে যে কেউ যদি মারা যায় ইমানের উপর তহিদের ওপর আর কিছু গোনা করে থাকে তাই আল্লাহ আজ্লা আল্লাহ ইচ্ছা আল্লাহর মরজি আল্লাহ ইচ্ছা করলে আজার দেবেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন ওয়বা মোহাম্মদ